এক সময় ডার্লিং পরিবার বাস করত লন্ডনে সেই পরিবারে ছিল বাবা মা আর তাদের তিন সন্তান মাইকেল জন সন্তানডি ও খুব ভালো মেয়ে ছিল আর সব সময় ভাই বোনীদের খেয়াল রাখত বাচ্চাদের জন্য এক ন্যানি ছিল এই ন্যানি হল এটি বিরাট নিউ ফাউন্ডল্যান্ড কুকুর ছিল নাম ছিল ন্যানা যদি পিটার প্যান এখানে পিটার ব্যান ক্যাপ্টেন হোক পরদিন সন্ধেবেলা মিসেস ও মিস্টার ডার্লিং পার্টিতে যাবার জন্য বেরোচ্ছিল জন মাইকেল ওয়েণি আমরা বেরোচ্ছি সবাই নিচে এলো আর মা ওদের আদর করল বাচ্চারা নিজেদের বেডরুমে চলে গেল আর ঘুমিয়ে পড়ল একটু পরে ছাদের উপর আলো এসে পড়ল পিটার প্যান আর এলো। পিটার খুললো আর জিনিসপত্র ফেলতে লাগল একেবারে আওয়াজ করিগে যাবে টেঙ্কার বেল সেই ড্রডটাকে খুললো যেখানে পিটারের ছায়া ছিল। আর পিটার ছায়াটাকে ধরে আ। উপরে উঠে এক দৃষ্টি পিটার প্যানের দিকে তাকিয়ে রইল মুখ খুলে কে তুমি তুমি এখানে কি করছো আমি পিটার প্যান আমি চেষ্টা করছি আমার ছায়াকে বাঁধতে ছেলেদের ব্যাল োধ করলো তাদের এই নতুন বন্ধনে কি রোমাঞ্চকর জীবন তোমার তুমি আসবে আমার সঙ্গে আমি আমার ভাইরাও আসতে পারবে ট লট ওয়েন্ডি কে কৃতজ্ঞতা স্বরূপ পরিচয় করালো জন আর মাইকেল কে পিটার প্যানের সঙ্গে দুই ভাই খুব খুশি হলো পিটার প্যানকে দেখে এসো চলো উঠতে শুরু করি একটু দ্বিধা নিয়ে টিংকের বেল তাদের উপর ধুলো রত্ন ছড়িয়ে দিল তোমরা তৈরি ওড়ার জন্য ঠিক আছে তাহলে চলো যাই আর তাদের যাত্রা শুরু হলো পথে তারা পেরিয়ে গেল লন্ডন আর নেমে এলো নরম মেঘের ওপর দৃশ্য দেখার জন্য কেন একবার আমি লড়াই করেছিল হুকের সঙ্গে তার হাত কেটে দিয়েছিলাম তলোয়ার দিয়ে কুবির কামড়ে দিয়েছিল হুকের হাত আর তার স্বাদ এত ভালো লেগেছিল যে সে তাকে অনুসরণ করেছিল তাকে খাবার জন্য সৌভাগ্য হুকের যে কুমির তার হাত গড়ি দেখলাম আর তার বন্ধুদের ক্যাপ্টেন হুক বেরিয়ে এলো আর দূরবিনিয়ে নিয়ে দেখল ক্যান রেডি করো ত্যাগ করো বাচ্চাদের সুরক্ষিত স্থানে নিয়ে যাও আমি হোককে সামলে নেবো টেঙ্কার দূরে সরাবার উইন্ডি তুমি এখানে দাঁড়াও আমি আসছি তোমার কাছে ঠিক আছে যাও সাবধানে সে ধরল জন আর মাইকেলের হাত আর তাদের তাঁত সমুদ্রের ধারে আকাশে হোক তার বন্দুক বের করলো আর গুলি ছুটতে শুরু করলো পিটারের দিকে মতো সব গুলি ছুটতে লাগলো টেঙ্কার বেল হারিয়ে যাওয়ার ছেলেদের ডাকলো সাহায্যের জন্য তারা পাঁচজন ছেলে ছিল এখনো চেষ্টা করে যাচ্ছি সবাইকে খোঁজার কোথায় তোমরা সবাই নিক্ষেপ করলো তিন করে আর ও পড়ে গেলু পিটার প্যান এসো না সমুদ্র তটে ঠিক আছে তুমি যদি তাই চাও পিটার প্যান লাফিয়ে নামলো মাঠে সঙ্গে নিয়ে এলো তলোয়ার তাদের মধ্যে তলোয়ারের যুদ্ধ শুরু হল টক টক। घड़ आवाज कैप्टन केोरफर के। के। हा। के पैन सेन और माइकेल ঢোকে গেল আমাদের তোমার চোখ হলো পিচার তীরটা বের করলো ওর বুক থেকে আর দেখলো কোনো রক্ত লেগে নেই তীরে তীরটা ওয়ালনাট লকেটে গিয়ে আটকে গিয়েছিল। আর উপহার দিয়েছিল ওয়েন্ডিকে কে ওয়েন্ডি ধীরে ধীরে চোখ খুলল আমি তোমাকে খুঁজছিলাম আমি আজকে তোমার সঙ্গে এসো বাড়ির ভেতরে এসো তুমি আমাদের গল্প শোনাচ্ছ না হ্যাঁ নিশ্চয় আমি তোমাকে গল্প শোনাব সিনার পর দিন তারা কেন দেখতে মারমিট লাগুন সুন্দরী জলপরি হলো পিটারের বন্ধু হঠাৎ একটি ছেলে চিৎকার করলো থাকো। সবাই লুকিয়ে পড়লো পাহাড়ের আড়ালে পিটারের বেন্ডি দেখতে পেল জলদস্যু বেনে ফেললো বাঘিনী লিলি ভারতীয় রাজকন্যাকে জলদস্যু তাকে ছেড়ে গেল লাগনের পাহাড়ে ও না বাঘিনী লিলি আমি ওকে উদ্ধার করবো পিটার শুরু করলো নকল করতে ক্যাপ্টেন হুকের আওয়াজ ওকে ছেড়ে দাও যখন ক্যাপ্টেন হোক দেখলো কি হয়েছে সে বুঝলো পিটার জল দস্যুদের বোকা বানিয়েছে হোক রেগে আগুন হয়ে গেল অনেক হয়েছে আমি পিটার উচিত শিক্ষা দেব তারা কখনো তাদের বাড়ি কথা ভুলতে পারিনি এটা কি আমাদের গল্প বলে মনে হচ্ছে না গল্প কখনো কখনো বাবা মা তাদের বাচ্চাদের ভুলে যায় অন্য বাচ্চারা তাদের স্থান নিয়ে নেয় আমাদের বাবা মা নিশ্চয়ই অপেক্ষা করছে না তুমি আমাদের সঙ্গে তোমরা সবাই বড় হয়ে যাবে কয়েকদিন পর আমি থাকতে চাই বাচ্চা হয়ে তাদের পিদায় চারাতে ক্যাপ্টেন হুকের জলদস্যুরা কাছি লোকের ছিল তারা সব বাচ্চাকে ধরে তাদের বেঁধে ফিরল আর তাদের নিয়ে গেল জলদস্যুর জাহাজে কারবেল তাদের দেখতে পেল গাছের উপর থেকে ও জলদোষের জাহাজে সব বাচ্চাদের বেঁধে রেখেছিল কুমিরের জন্য খুব উপাদেয় খাবার ও আর আমাকে সারা জীবনের জন্য ছেড়ে দেবে তারা সবাই একসঙ্গে হলো পিটার প্যানের কাছে তুমি খুব সাহসী পিটার ঠিক গল্পের হিরোর মতো এখন আমি তোমার গল্প বলবো সব বাচ্চাদের ঠিক আছে আমি তোমাদের সঙ্গে যাবো তোমাদের বাড়ি পর্যন্ত তারা সবাই যাত্রা করলো লন্ডনের দিকে ওয়েডির বাবা মা খুব খুশি হলো আবার বাচ্চাদের দেখে মিস্টার মিসেস ডার্লিং নিজের বাচ্চাদের আদর করলো আমি ফিরে তারা নেভারল্যান্ড থেকে এসেছে আমাদের সঙ্গে থাকবে বলে হ্যাঁ নিশ্চয় ঘুরে বেড়াচ্ছিল জানলার বাইরে না আমি আর উড়ে গেল নেভারল্যান্ড এর দিকে